সাম মহার রস মহিল অমন্ত অহমদি আসাদ ইদ আলম আহমাবাদ ইসলামিক সেন্টার পরম উঠিত আমার প্রভাব পাত্রী সাম মহারাজ আজকের এই মহাতি সম্মেলনে আলোচনা করা হবে পার্থে পার্শ্বের গ্রহণযোগ্য যে হয়ে গেলে আবার পাশে সুযোগ থাকে বারবার একবার দুইবার পাঁচবার সাতবার জীবন ধরে কিন্তু এটা এমন এক স্থান আখের এখানে পাশ যারা পাশ ফেল যারা ফেল এজন্য সবচেয়ে বড় পাশ ফেলল আখের পাশ ফেল পাশ করবে আসলে তার জীবন পাঠকা সকল জীবন এবং পরমাণু জীবন সার্থ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে আমাদের সবার মান্যব সাহায়ক বাংলা বিভাগের সম্মানিত চেয়ারম্যান সাহেব আমাদের অধিকাংশ সবারই প্রস্তাব আমারও সঙ্গীতের অবস্থা আমার অবস্থা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 ومن تبيهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساكن ويدعون إلى السجود فلا يستطيعون خاشئة أبصارهم ترحكهم ذلة وكذ كان يدعون إلى السجود وهم سالمون فقال سبحانه دعاء خليلة إبراهيم عليه الصلاة والسلام رب جعل لي مقيم الصلاة ومن در رئيتي ربنا وتقبل دعاء فقال أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما, يحاسب اول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلها له صائر عمله وإن فسد فسد له أو فسد صائر عمله راه الترمذي وهو وصحه شيخ الباني رحمه الله دنيا পরীক্ষার হল যদি বোর্ডের প্রধান পরিদর্শক উপস্থিত থাকেন সাবজেক্টটাও যদি কঠিন হয় তাহলে এই দিনে যারা ভালো পড়া করেছে প্রস্তুতি ভালো করে নিয়েছে পূর্ব থেকেই এই পরীক্ষার জন্য সচেতন স্কুলে প্রাইভেটে নিজে পরিবার সবার পক্ষ থেকে যারা এই পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুতি নিয়েছেন এরা ছাড়া বাকি যারা একটু ঢিলা ঢালা একটু গুরুত্বহীনতা এই ব্যাপারে সজাগতা কম নিঃসন্দেহে এই দিন এদের পাশ করা বড় কঠিন কি বলেন আপনারা তারপরও जो एक बार फेल कर द्वित बार परीक्षा देखें आज के पासफेल फिलेर कथा आलोचना करते चाइफेल हल परकाले पासफेल ज परीक्षा हलर परदर्शक स्वयं के महान रब्बला आगामी जा प्रकार फाकी मोटे सम्भव ना परीक्षा हलथ चले अथबा फेल कर ले कर बा मामार बड़ी जब बड़ आप बसाय लुकिए थ मारा जा सूझ क्या दिन नहीं ठीक যেই দিন হবে এই দুনিয়ার পরীক্ষা হয় কয় ঘণ্টা তিন ঘণ্টা আমাদের দেশের নিয়মে আখেরাতের পরীক্ষার দিন হবে পঞ্চাশ হাজার বছরের দিন এই পরীক্ষাগৃহে পরীক্ষা হয় একটা সাবজেক্ট করে ছয়টা বা সাতটা দশটা পনেরোটা যার কিন্তু কেয়ামতের মাঠে আপনার সারা জিন্দিগির সবকিছুর পরীক্ষা হবে তাহলে পরীক্ষা হল বড় কঠিন এ দেশের দুনিয়ার হলে তো আর এসি না চললে আমাদের গরিবদের সে কম্পকে ফ্যান তো চলে চাঁদা দরজা তো খোলা থাকে তৃষ্ণা লাগলে দফতরীরা পানি টানিও পান করায় ঠিক না क्या हले पर हले फैन घूर उस्तरा क्यों लैंकना परीक्षा हल जेखने फाँकी झुंक्रो उपाय नहीं भेगे जा सारा जिंदगी जीवन सबकिा সেই দিনে সত্যি যে পাশ করবে সেই হল পাস আর যে ফেল করবে সে ফেল তাহলে এই দুনিয়ায় পাস করার জন্যে আমরা কতই না কি করি কি বলেন আপনারা পড়া সেটা আপনি যে কোনো লাইনে যে পরীক্ষা দেন ছোট বাচ্চা থেকে নিয়ে এখন নার্সারির তিন চার বছরের বাচ্চারাও পরীক্ষার জন্য মা বলে মা ভালো পড়ো এ করো ওরাও লেখাপড়া করে परीक्षागृहे पास, पास।, पास कर सर्वक जारक समर्थन प्रस्तुति ग्रहण कराकाले पास फिलेर जिन आसल पास ये दिन जो पास करसल पास ये दिन जो उत्तीर्ण हो बोर्ड स्टांड कर तल सत्यारे कल्याण तरफ जीवनधन्य তাদের জন্য সুসংবাদ তাদের জন্য কল্যাণ তাদের জন্যেই রয়েছে সেদিনকে সুফল আর এই দিন যারা ফেল করবে নিঃসন্দেহে এদের জীবন বড় হবে কঠিন আসুন আমরা ওই বিষয়ে আপনাদের সংক্ষিপ্ত কি আলোচনা দিতে পারি আজকে পরকালের পাশ ফেল পরকালে আল্লাহ রবাহ আলমিন এই দুনিয়ার পরীক্ষায় সমস্ত সাবজেক্টে পাস করতে হয় কি বলেন আপনারা আখেরাতের সব সাবজেক্টে পাস করা লাগবে না এক সাবজেক্টে যদি বাকিগুলি আল্লাহ পাস করে দেবেন পরীক্ষা হবে সবেরই কিন্তু এমন একটা সাবজেক্টের পরীক্ষা এইখানে যদি আপনি পাস করে ফেলেন বাকিগুলি সব পাস করে দিবেন আল্লাহ আর এইখানে যদি ফেল করেন এই সাবজেক্টে आर नहीं पास कर आल्ला क्या मतलब परीक्षा की परीक्षा ने कैम जरा कपे तरफ जहां नामे जाए मुश्रे जरा मुसलमान खी मुसलमान বা মো ওমিনাফেক মুসলমান এদেরকে আলামিন বলবে আল্লাহর কেমন মাঠে বলবেন কাফের মুশ্রীক যারা এরা তৃষ্ণার এদের ছাতি ফেটে যাবে বলবে আল্লাহ পানি পান করো বলবেন জাহান নামের দিকে দেখে দেখো জাহান নামের দিকে দেখবে जहांग नाम झाप दीबहम पड़े जा रबुल आलाम जरा ममिन मुसलमान से खाती हक और मुनाफिक हक तुमरा जाओ बोलो ना तो अल्लाह इबादत करबदत करी नहीं आल्ला तुम्हारे रब के तुम्हारा चिनबे हाँ चिन्ह আল্লাহ রবীন্দ্র তার পায়ের প্রকাশ করে দিবেন। এবং বলবেন তোমরা আমাকে সেজদা করে দেখাও দুই জাকাত নামাজ পড়ে দেখাও যারা নামাজ পড়ে দেখাতে পারবে তারা পাস আর যারা পারবে না তারা ফের দাঁড়ায় যাবে সবাই নামাজ পড়ার জন্য যারা সত্যিকার এই পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে পুরুষরা মেয়েরা ঠিক মতো তার সময় মতো তার ফরজ তার অজীব তার সুন্নত মুস্তাহাত রসুল্লামের তরিকায় যারা আদায় করেছে এরা দুই রাতাত নামাজ পড়ে দেখাবে আর যারা এই নামাজের হেফাজত করে নাই মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে ছাড়ছে বা পড়ে নাই এরা নামাজ পড়ে দেখাতে পারবে না শক্ত হয়ে যাবে আল্লাহ রেহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তাদেরকে ডেকে বলবেন তার না পায়ের নালা খুলে সেজদা করে দেখাও তারা করতে পারবে না ক্ষু নিচু হয়ে যাবে তার হাকলাঞ্চনা অপদস্থ এদেরকে গ্রাস করে ফেলবে আল্লাহ বলেন এদেরকে দুনিয়ায় পাচক তো নামাজে হিয়াল নাও ডাক কিন্তু এরা এইটাকে সারাদিত না সুস্থ থাকার পরেও এই জন্য আল্লাহ নাতেন সর্বপ্রতম হিসাব হবে কিসের নামাজ যদি তার পাশ হয়ে যায় আর নামাজ যদি বিপর্যয় ঘটে যায় ফেল হবে সলাতে যারা ফেল হবে ফেল তাহলে আখেরাতে পাশ ফেল সাবজেক্ট আমাদের জানা হয়ে গেল সেটা হলো কি সবগুলি পাশ করবে এই জন্য কেমতের মাঠে আল্লাহ বান্দার দেখো নফল নামাজ নেই ফরজ নামাজের নাম্বার কম হয়ে যাবে বলবেন দেখো কোন নফল নামাজ আছে কিনা এই নফল নামাজ দিয়ে ফরজটা পূরণ করে দাও তারপরও যদি পূরণ হয়ে যায় পাশ করে দেবেন আল্লাহ রব্লা আলমেন তবে নামাজ জাকাত দিয়ে বা হজ দিয়ে বা কোরআন তেলাউ দিয়ে বা জিগিরাজ এই জন্য আল্লাহ রতের ফরজের সঙ্গে নফল রাখছে রাখে নাই হজ ফরজ উমরা ফরজ নফল হজ উমরা আছে জাকাত ফরজ নফল জাকাত আছে রোজা ফরজ নফল রোজা আছে নামাজ ফরজ নফল নামাজ রয়েছে प्रत्येक जिन तमजी नहीं बदार जल्लाहरबुल्ला आराम ये बदार्ट समस्त फिर जी इंसान सवार पूर्ती नामज के আল্লাহলা হল বাইত এবং প্রত্যেকটা আসমানে মসজিদ রয়েছে এই ফেরেস্তারা আল্লাহ কি করে জনে নামাজ পড়ে নামাজ পড়তে থাকে তারা সর্বদা এবং সহত্তর হাজার একবারে এই মসজিদে নামাজ পড়তে পারে কেমতের আগে দ্বিতীয়বার আর তাদের পালা আসবে না দ্বিতীয়বার ওই মসজিদে ঢুকে নামাজ পড়ার ডাক্তার জায়গা মতো পড়বে কিন্তু কত আল্লাহর সৃষ্টি করেছেন আল্লাহর নবী আলহাতামকে যখন আল্লাহরুল্লাহ আলমিন মেয়েরাজা নিতে গেলেন নিরতামিন দুনিয়ায় থেকে আকাশে তখন তাকে বায়তুল মেশে দুই রেখাত নামাজ পড়ে নিলেন ঠিক না সমস্ত নবী রসুলদের ইমামতি করে আল্লাহ আদম থেকে নিয়ে মোহাম্মদ সমস্ত নবীর বিধিবিধান করে দিলেন ইব্রাহিম খালিদ সালাম যখন তার সন্তান আর স্ত্রীকে কাবাঘরের পাশে রেখে আসলেন দোয়া কি করলেন ওইখানে তিনি বললেন কি রব্বানা ইনকান্তি কেন আমার এই সন্তানের স্ত্রীকে গেলাম কেন এই খাবার ঘরের পাশে এরা নামাজি হে পর আমাকে এবং আমার পরিবারের সন্তানদেরকে সবাকে নামাজ ইবান نبي رسولة الحمبر بولين جاء أولئك الذين عمال الله عليهم من, ال... من النبيين من ذرية آدم وممن ومن من حملنا ما نوح ومن ذرية إبراهيم وإسرائيل ومن من هدينا واجتبينا إذا تتلى عليهم آية الرحمن خروا سجدا وبقيا فخلف من بعده خلف اضاء الصلاه وتبر الشهوات فصوف يلقون غيا الله رب العالمين ادم نوح السنتن را ابراهيم السنتن را اسرائيل يعقوب الرسول سنتن را এদের সম্পর্কে আলোচনা করে বলছেন যে এদের পরে এদের উত্তরসূরি যারা আসছে দুনিয়ায় এরা কিন্তু নামাজকে बर्बाद করেছে নষ্ট করেছে এরা শাহওয়াত প্রবৃত্তির অনুসরণ করে এরা তার পিছনে ছুটেছে অতি সত্তর এদেরকে জাহার করা হবে বন্ধুগণ ইসমাইল ইসমাইল তিনি তার পরিবারকে নেন ইসমাইল এবং ইসাহ সম্পর্কে বলছেন যখন মারিয়ামের বদ্ধ ঘরের মধ্যে খানা কি বলে আপনার ফল ফুলারি দেখলেন আন্দালাকে হ্যা মারিয়াম মারিয়াম এই ফল কোথা থেকে পেলে তুমি এটা তো এই বাজার ঘাটে নাই এখন আল্লাহ পাঠাইছে আল্লাহ সন্তান দাও আল্লাহ রব্বাল ফেরেস্তা পাঠা দিলেন যাও তাকে সুসংবাদ দিয়ে আসো ফেরেস্তা যখন আসলেন জাকারিয়া কোথায় তাই মাইলি ফেলনে পড়তেছে নাজ এভাবে ঈসা সম্পর্কে আল্লাহ বলেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি بالসালাতি ওয়াজাকাতি মা দুমতু হাইয়া ঈসা আলাইহিস সালাম যখন তার মার্কলে তাকে দেশবাসী গ্রামবাসী এই বাচ্চা কো থেকে নি আসল মারিয়াম তো আল্লাহ বলি দিল তুমি বলবা আমি রোজা রেখেছি বাচ্চারে জিজ্ঞেস করো বারাক বাচ্চাকে যখন যেখানে আমাকে বরকতপূর্ণ আল্লাহ বানিয়েছেন এবং নামাজের থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন সেই অঙ্গীকার নামে আল্লাহ বলতেছেন আল্লাহ বললেন তোমাদের সঙ্গে আমার সঙ্গে মানে আমার মদত আমার সাহায্য সবকিছু পাবে তোমরা যে তোমরা ইসরা ই আল্লাহ রবীন্দিন বন ইসরায়েল অর্থাৎ ইয়াকুব এবং তার সন্তানদের এর কাছ থেকে এই নামাজের அங்கீகாரம் মানিয়েছিলেন আল্লাহ موسی এবং هارুন সম্পর্কে বলেন ওয়া ওয়াহায়না ইলা موسی ওয়া আখীহান তাবাওয়া লিকাউমুকুম্মা بمিসরা বায়ুতান ওয়াজআলু বায়ুতাকুম ক্বিবলাতান ওয়াকীমুস সালাহ যখন বনী ইসরায়েল খুব কঠিন অবস্থায় ছিল ফারাওনের জালাজন্ত বাইরে কোথাও যেতে পারতো না আল্লাহ তাদেরকে ঘরের মধ্যেই নামাজ পড়ার আদেশ নামাজ কথা নামাজ এমন একটা ইবাদ যেটা আল্লাহ রবী ফেরিস্তা জিন ইনসান সমস্ত নবী রসুল সমস্ত উন্মতের জন্য এবং শেষে তার হাবিব শঙ্কর কাল্লা বলছেন তাকে নির্দেশ করছেন ওস্ত আপনি আপনার পরিবারকে নির্দেশ করেন অন্য আছে খাস কুরন পাকা আল্লাহ রবাহ আলমিন প্রায় পঁয়ত্রিশ জাগাতে তাকিম নামাজ কায়েম করো নামাজ কায়ে করো নির্দেশ করেছেন বাকি সালাত শব্দটা কোরআনে আশীর অধিকবার উল্লেখ হয়েছে তবে নির্দেশের নির্দেশ সূচক যে ক্রিয়া এটা প্রায় পঁয়ত্রিশ বার আল্লাহ করছেন তাহলে একটা নির্দেশ এতবার কোরআন মাজিদের মধ্যে এবং খাস করে তার হাবিবকে নির্দেশ করছেন ওর আহ কবাহ হেরাসুল আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ করেন এবং ধ্বজ ধারণ করেন একবার দুইবারের বাচ্চারা নামাজ পড়া শিখবে না তিনি তার পরিবারভুক্ত সবাইকে বলতেন তার পরিবারের সবগুলোকে দেখে তিনি কি রাত্রে তাহায নামাজ পড়তেন নামাজ পড়ার পরে যখন শেষ রাত্রে ভজনের আগে আগে তখন তার পরিবারকে ডাকতেন এই নামাজ বা এটা অঙ্গীকার সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ এবং আল্লাহরান এক হানি সে আল্লাহর বলছেন যে আমার বান্দার প্রতি নামাজ ফরজ করলাম যে নামাজকে হেফাজত করবে সেই ব্যক্তির জন্য আমার অঙ্গীকার থাকলো আর যে নামাজকে বরবাদ করবে তার জন্য আমার কাছে কোন অঙ্গীকার নেই আল্লাহ নবী আলাইসাল্লাম বলেন মন হাফাজ আলাইহা এই নামাজ পাঁচক তো যে হেফাজত করবে কাঁত হইয়া মাল কেমতের দিন নূর আলো হবে বুরহান সার্টিফিকেট পাবে জাননাতে যাওয়ার কারণে কি সার্টিফিকেট পাবে কারণ নামাজে পাস করেছে অনাজা নাজাত পাবে আলাইহা নামাজের যে হেফাজত করবে না হেফাজত মানে সময় মতো পড়া রাসনের তরিকায় পড়া এর ফরজ অজীব সুন্নত মফল সবকিছু ঠিকমত আদা করা নামাজের বাহ্যিক দিক এবং আত্মিক দিক এর রোহ এবং এর আদা সবকিছুকে সুন্দর করে যে আদা করবে ওই ব্যক্তির জন্য কেমতের দিন নাজাত আছে নূর আছে সার্টিফিকেট আছে আর যে হেফাজত করবে না সময় মতো পড়বে না উল্টা পাল্টা করে পড়বে জামাতে পড়বে না ওই ব্যক্তির জন্য কেমতের দিন না পাবে নূর আলো अंधकार ना पा सार्टिफिकेट पास फैल और ना पाजना कार संगे, संगे। फिरउन संगे हामान संगे कारुण संगे फिरउन प्रधानमंत्री नाम हमान कारु मुसाइसलमर चार भाई ও ফেরানোর সঙ্গে যোগ দিয়েছিল বেনামাজিদের অন্তর্গত আর মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী খাল এই চারজনের বড় লিডার ফেরাউন বড় লিডার না কাফের কি বলেন আপনারা খাল এরা কাফের সবচেয়ে বড় লিডার এই বড় লিডারদের সঙ্গে কেমতের মাঠে এদের বেনামাজিদের হাসনাস হবে বেনামাজি না যারা নামাজ পড়ে কিন্তু হেফাজত করে ঠিক মতো আর যারা পড়েই না যারা এর খবরে রাখে না তাদের অবস্থা তো কি নামাজ পড়ে কিন্তু না নামাজে যখন দাঁড়ায় ওই কাম কুস আলা যখন নামাজে দাঁড়ায় মন কোথায় দড়িয়ে বেড়ায় দুনিয়া দুনিয়া ডলার রিয়াল এর হিসাব করে भूले जोहर असरिब फटा घूमे जाए ठीक मत ना जमाते पड़े घर पड़े मड़े एनल टोटाली पड़े ना जराजत करना ক্যামতের মাঠে এদের হাসন নাশন হবে ফেরাও তা কি বলে হামান কারণ এবং অবয়ব খাল আল্লাহ বলেন এই চারটা লোকের কথা আল্লাম নবী কেন বলেছেন এর পিছনে একটা হিকমত আছে কি হিকমত ফেরাউন ছিল রাজা বাদশাহ ঠিক না বাদশাহ ছিল না রাজা ছিল তো যারা নেতাজি রাজনৈতিক করে রাজনীতি ব্যস্ত দেশ নিয়ে ব্যস্ত এদের মধ্যে বেনামাজির সংখ্যা বেশি হয় এরা ফের সঙ্গে আর হামান বড় শিক্ষিত পন্ডিত প্রধানমন্ত্রী বড় বড় শিক্ষিত আমেরিকা থেকে রাশিয়া থেকে জাপান থেকে সার্টিফিকেট নিয়ে আসে আর একটা সার্টিফিকেট নিয়ে আসে বেনামাজি এরা এই সমস্ত হামান গ্রুপ বড় শিক্ষিত গ্রুপ এদের মধ্যে কি নামাজ বেনামাজির সংখ্যা বেশি আর কারণ এরা ধন সম্পদের পাহাড় ছিল এর ধনকূপের মালিক ছিল তো যাদের বেশি ধন দৌলত ব্যবসা বাণিজ্য এরাও ওই কারণের সঙ্গে উঠবে এর অনেক ধন সম্পদ ছিল ধন সম্পদের মালিক ছিল আর ও বাই খাল ছিল বড় ব্যবসায়ী মক্কা তার বেনামাজিদের এই চার শ্রেণীর মানুষ বেশি বেনামাজি যারা রাজা এদের পিছনে ঘুরে যারা প্রধানমন্ত্রী যুব শিক্ষিত আর যারা ধন দৌলতের মালিক আর যারা ব্যবসায়ী আল্লাহ তাই বলেন এই চারজন মানুষের কথা উল্লেখ করার পিছনে এটাই হতে পারে বন্ধুগণ এই নামাজ এর গুরুত্ব এর ফজিলত এর জামাতের সঙ্গে আদায় এর হুকুম না পড়লে বিরাট কঠিন আমরা দ্বিতীয় পয়েন্ট আলোচনা করতে যাই যে নামাজের ফজিলত আল্লাহর বা এর গুরুত্ব আমরা বুঝতে পেরেছি এর গুরুত্ব না থাকলে আল্লাহ কেন প্রত্যেকের জন্য সবার জন্য কেন আল্লাহ রবীন্দ্র করেছেন এবং সর্বপ্রথম এবাদত নামাজ ফরজ হয়েছে এবং সর্বশেষ দুনিয়া থেকে না মানুষ ছেড়ে দেবে জাকাত ছেড়ে দেবে রোজা ছেড়ে নামাজ কিছু লোক পড়তেই থাকবে কেমন পর্যন্ত সর্বশেষ এ দুনিয়া থেকে উঠবে নামাজ এবং সর্বপ্রথম হিসাব হবে ক্যামতের মাঠে এই নামাজের এই নামাজের ফজিলত অত্যধিক আল্লাহ নবী আলিস্লাম বহু হাদিসে এর উল্লেখ করেছেন যে একজন মানুষ যখন সুন্দর করে উজু করে বাড়ি থেকে বের হয়ে যায় মসজিদের দিকে যেতে থাকে তখন তার প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে পাপ ঝরে যায় একটা করে নে একটা করে তার মর্যাদা উপরে উঠে যায় এবং কিছু হাদিসে আছে যখন একজন মানুষ সুন্দর করে উজু করে গিয়ে দুই ডাক নামাজ কায় মনে খুশি খুজুর সঙ্গে আল্লাহ খুশি করার জন্য পরে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেন বন্ধুগুন এই নামাজের ফজিলত এর গুরুত্ব বর্ণনা করতে গেলে সময় লাগবে অনেক আমি আপনার জন্য শুধু ঠিক বলবো। যে এর কিছু ফজিলত आल्लामेंट नहर है गोसल हाल कमी हिसे और गए मैला थकबार एक दैनिक पांच बार नदी प्रवाहित पानी गोसल कर ले शरीर को मैला थकबे পাপগুলি কি করে আল্লাহ মিটিয়ে দেন পরিষ্কার করে দেন বোখারি সৈক হাদিস আল্লাহ নবী আলিস্লামের কাছে একজন লোক আল্লাহ আমি হালাক হয়ে গেছি ধ্বংস قالوا الاسلام الشيطان كي ماتاي دوكسي اكتم ميه منوسك دوري اكتا شما دي رزي قالوا الاني باشو الان پور اعذان هولو اعذان الان پور نماز هايقالو الان پور اولوك تي اسي بول يا رسول الله تهرني اما اكي پو بيتلو قرن قرابا صليتا معانا انا تنمي عدو شنگ نماز پورو نحي فهي پورتش دو يا رسول الله الاني بولن اعيد پور لن قرن واقم الصلاة ترفي النهار وظلفا من الليل ان তাহলে এই হল তো আমি নামাজের ফজিলত আপনাদের কাছে আমি কিছু জামাতের ফজিলত বলতে চাই জামাতে নামাজ পড়া এখানে একটা হারিস আরো আপনাদের বলি গুরুত্বর দিক থেকে যে একটা মুসাল্লি নামাজ পড়লে তার সামনে দিয়ে যাওয়া মুসালিমা যদি জানতো একজন নামাজি একজন লোক যে নামাজের সামনে দিয়ে গেলে কি মহাপাপ তাহলে চল্লিশ হলেও দাঁড়িয়ে থাকতো বর্ণাকারী বলছেন যে আল্লাহ নিনের কথা বলছেন দুই সেকেন্ডে একজনের নামাজের ত্রুটি ঘটার জন্য এই জন্য কাবুবা আহবাদ বলেন যদি জানতো লসাল্লি महत्मा मालिके इमाम मालिक कमून अहबार मक नाम कुरुपूर्ण नाम जाम संगे पड़ा फरस खेल कर पुरुष जामातेजो सड़ी छाड़ा सड़ी मान्य प्रचंड ठंडा गसुख बड़ बृष्टि भाव जा मारते कनफार्म हैजोर छाड़ा সজিদে নামাজ না পড়লে কারো কারো মতে তার নামাজই হবে না জাহিদ মাজাব যেম তার যে মসজিদে গিয়ে নামাজ পড়া নামাজ হওয়ার জন্য শর্ত তবে সঠিক মত হলো বাড়িতে পড়লে নামাজ হয়ে যাবে তবাদ মা নামাজ মা হবে আল্লা মারা বলছেন এই জন্য সঠিক মতজিদে গিয়ে নামাজ পড়তে হবে আল্লাহ নবীর কাছে একজন অন্ধ মানুষ আছে বলে মসজিদ আমার কেউ নেই আমাকে মসজিদের টেনে নিয়ে যাবে নিয়ে আসবে হাল্লি প্রথমে বললেন হা নাম লোকটা যখন যাওয়া শুরু করছে ডাকলেন তাহার আদান শুনতে পাও বলে হতো তোমার উপরে অজিব আদো কোনো কোনো আছে অন্ধ ব্যক্তি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি বেঁধে দিয়ে দড়ি ধরে ধরে ধরে ধরে আসত আবদুল্লাহ মাসুদ বলেন জামাতের জামানায় সাহাবাহামদের মধ্যে অসুস্থ হয়ে যেত হাঁটতে পারত না দুইজনের ঘাড়ে মুসলিম জনের ঘাড়ে হাত ভর দিয়ে পা মাটির মধ্যে হেসরাতে গিয়ে তারপরও গিয়ে মসজিদ গিয়ে জামাতে নামাজ পড়তেন সুখানিস জামাতের সঙ্গে আদায় করার ফল আল্লাহ বলেন এছাড়া নামাজ এগিয়ে দেখলেন লোকজন ছোট বাচ্চারা কীট পতঙ্গ পশু পাখি আগুন লাগাবে তো সব পুরে যাবে যাবে না যাবে না এই জন্য কি যুদ্ধ অবস্থায় যুদ্ধ চলছে ফাইটিং হচ্ছে এই অবস্থাতে ও জামাত করে নামাজ পড়ার নির্দেশ আল্লাহ কোরআন একদল যুদ্ধ করবে আর একদল ইমাম তাদের কিন্তু নামাজ পড়বে এরা শেষ করলে ওরা যাবে ওরা আসবে এই সিস্টাম নামাজ সালাতুল খফ হাদিসের কিতাব খুলেন কোরআন তাফসির খুলেন দেখবেন তাহলে ফরজ বিবেক থাকা অবস্থায় কোন অবস্থাতে নামাজ মাফ নেই নামাজ সফরে হোক বাড়িতে হোক সুস্থ হন অসুস্থ হন শুয়ে থাকেন দাঁড়িয়ে না পারেন বসে বসে না পড়ে শুয়ে শুয়ে না পড়লে ইশারাতে কোন অবস্থাতে নামাজ মাত নেই এবার একটু পরে আসবে যে নামাজ যারা পড়ে না তাদের হুকুম কি বন্ধুগণ জামাতের সঙ্গে নামাজ পড়ার কয়েকটা ফজিলত বলে আমরা সামনে অন্য বিষয়ে আলোচনা করতে চাই নামাজ যদি জামাতের সঙ্গে পড়েন তাহলে আপনার একটু আগে আমি আলোচনা করছিলাম আপনার পাপ ঝরে যাবে নেবার মর্তবা আপনার মর্যাদা উপরে উঠে দেওয়া হবে আল্লাহ আরো কি ফাইদা থেকে নিরাপদে থাকবেন আল্লাহ রাহু আবু দাউদ হাসানী গ্রামে হোক বা মরুভূমিতে হক যেখানে নামাজ কায়ে হয় না জামাত হয় না ওইখানে শয়তান তাদের উপরে কি বিস্তার লাভ করে তোমরা জামাতবদ্ধ থাকো জামাত আদা করো কারণ যারা দূরে সরে তাকেই শয়তান খায় বন্ধুগণ এছাড়া নেফাখ থেকে এবং জাহান্নাম থেকে পরিত্রানের এই জামাতে নামাজ পড়ার কি ফজিলত আলামী বলেসাল্লাহাইনা যারা চল্লিশ দিন যে ব্যক্তি জামায়াত সহকারে পুতবীর উলাই নামাজ পড়বে তার জন্য দুইটা মুক্তি একটা মুক্তি সে জাহান নাম থেকে মুক্তি পাবে ওই যে ক্যামতের দিন নাজাদ পাবে আর একটা হলো কি সে মোনাফিক থেকে নাম তার কাটা যাবে عبدالعبن مصرد بولن وَلَقَدْ رَأَيْتُنَ هُمَا يَتَخَلَّفُ أَنْهَا إِلَّا مُنَافِقٌ مَعَلُفٌ نِفَاقٌ عبدالعبن مصرد بولن جه اما ده صحابه ده شماعجه اس پشتو جه منافق ایره نماز ته که بیرو تھاکتو باقی اون نورا شبای جماعات حاضر حتو بندکن ایم حابه کیامو تر دن جارا جماعات একটা আলো পাবেন যারা অন্ধকারে সজরের সময় রাত্রে বা মাগরি বৈশা এখন তো বাতিল তারপর অন্ধকারে যারা এই মসজিদে যায় অর্থাৎ রাতের নামাজগুলিতে অনেক সময় অনেক হাজির হয় না অন্ধকারের কারণে এদের জন্য ক্যামতের মাঠে পরিপূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দহে আল্লাহ রাসুল্লা আলসালাম আবুদাউদ্ এভাবে جرع نمازي بير هوبه بي ترع الله الرجمهي تقبه اللهم قالين سلاسة كلهم دامن على الله عز و ومنهم ورجل راح الى المسجد فهو دامن على الله حتى يتوفى فيدخله الجنة اللهم قالين جبكتی مصردی کے جاي سي الله الرجمه دایتے تھا مرتو پور جنتو اللهم تقبه جنة تبرده شکران سبحان الله الرحزي اللهم قالين من صلى صبح في جمع هو في جمعات جمع الله جبكتی فجر الجماعت ফজর নামাজ জামাতের সঙ্গে পড়বে সারাদিন যারা তাদের জন্য ফেরেস্তারা দোয়া করবেন আল্লাহ আলাই আল্লাহ আল্লাহমার রাহাম হু যারা নামাজে গিয়ে নামাজ পড়ে থাকবে নামাজ পড়ে অপেক্ষা করবে জামাতের জন্য বারাক নামাজের জন্য এদের জন্য আল্লাহ করবেন যে ব্যক্তি ফরজ নামাজ পড়ার জন্য ঘর থেকে উজু করে বের হয়ে যাবে সেজন্য একটা কি সেই নিকি পাবেন সে যেন এইভাবে আল্লাহ নবী আলিসাল্লাম বলেন ক্যামতের মাঠে সাত মানুষ আল্লাহ আট ছায়া পাবেন এর মধ্যে ওই শ্রেণীর মানুষ ওরাজুল কাল মোহুমা আল্লা ওই ব্যক্তি যার অন্তর মসজিদে ঝুলে থাকে অর্থাৎ ফজর পরে কখন জোহর পড়ব জোহর পরে কখন আসর হবে কখন আসর কখন নাগরিক হবে এইভাবে যারা পাঁচাপ্ত নামাজের জন্য অপেক্ষা করে অন্তর ঝুলা থাকে মসজিদে ক্যামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না তারা আল্লাহ রব আলমিনের আশে নিচে ছায়া পাবেন সুতাই না ক্যামতের মাঠে যারা জামায়াতের সঙ্গে নামাজ পড়েন এই নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলমিন খুশি হন কেমন খুশি যেমন কোন আপনার বাবা মা যে কেউ সফর থেকে খুশি হয় না আল্লাহ তার কোন বান্দা নামাজের দিকে যায় তখন আল্লাহ খুশি হন আল্লাহ বলে যখন কেউ সফর থেকে আসলে তার পরিবার তাকে পেয়ে খুশি হয় যখন কোন মানুষ উজু করে মসজিদের দিকে যেতে থাকে সুন্দর করে আল্লাহ তখন খুশি হন কি তিনি হাসতে থাকেন সেই বান্ধার জন্য আল্লাহর আলমিন যার জন্য হাসবেন নিঃসন্দেহ সেই রাজত পাবে ঠিক না ভাই এইভাবে আল্লাহরবুল্লা আলমিন তার ফ্রেস তাদের কাছে কি করেন যারা জামাতে নামাজ পড়ে তাদেরকে নিয়ে গর্ব করেন ابشروا هذا ربكم قد فتح بابا من أبواب السماء بكم الملائكة يقول اندروا إلى عبدي قد قدعوا فريضا وهم ينتظرون أخرى نماز فوري جخون اك نماز الفوري اك نماز ربكة كوري اللهم رب فرس لدينا غروب كوري دخوة مربان درا اك تفروز الرائكوري اك تجن وفك خياسي ايبا بي اللهم رب العالمين جخون جماعت الشمي نماز فوري تخون ادر ادر دفتين عشجو আহমদ মুসল আহমদ কি হন বড় খুশি হন আশ্চর্য অনেক বুট কথা আমরা বুঝতে পারলাম যে এই নামাজ এই সালাত জামাতের সঙ্গে পড়া অজিব ওজর ছাড়া এই নামাজ বাড়িতে পড়লে সেটা মাকড়ো হবে আল্লাহ রব আলমিন অন্ধ মানুষের জন্য আল্লাহর নবী অনুমতি দেন নাই আল্লাহর আলহাতাম যুদ্ধের ক্ষেত্রে আল্লাহর আলমিন নামাজকে জামাত সহকারে পড়া জরি করে দিয়েছেন তাহলে নর্মাল অবস্থায় কি বুঝতে পারছি আমরা বন্ধুগণ এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই সেটা হলো কি এই নামাজের গুরুত্ব আমরা বুঝলাম এর ফজিলত বুঝলাম এর জামাত আদা করতে বুঝলাম কেউ যদি এই নামাজ না পড়ে তার হুকুমকে নিঃসন্দেহে নামাজ ইসলামের নিজের بنية الإسلام على خمس شهدات الله إلا إلا الله وآني محمد رسول الله وإقام الصلاة وإيتي الزكاة وحجبت للحرام وصوم رمضان الله نبي بلد يسل الإسلامي ركون قايتا فاستا نماز إسلامي مل خطي الصلاة يمعد الدين ومن أقامها فقط أقام الدين نماز الله إسلامي إيباسر مدد مل ملتون چاة ديكي چاة مدد خاني أكتا কোনটাই ভর বেশি পড়বে হ্যাঁ যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ভালো করে জানেন যে একটা বাসার বা একটা ঘর করতে গেলে কোনার পিল যে রড দেওয়া হয় আর মধ্যখানে অনেক পার্থক্য ঠিক না তার মধ্যখানে কি বেশি তাকে কি করতে হবে শক্তি লাগবে বেশি তারপরে ভর পড়বে তার নামাজ মনে করেন চারদিকে চারটা আর নামাজ হলো কি মধ্যখানের এটা যদি ভেঙে যায় সব শেষ আল্লাহ বলেন এই নামাজ হল ইসলামের মূল খুঁটি পাঁচটাতে খুঁটি এর মধ্যে মূল খুঁটি নামাজ যে নামাজ ভেঙে কায়েম করবে সে কায়ে করল দিন যে নামাজ ধ্বংস করল সে দিন ধ্বংস করে দিল এই জন্যে উমার ফারুক রাজি আল্লাহ যখন তিনি প্রথম খালিফা হলেন তখন তিনি সমস্ত গভর্নরদের কাছে লেখলেন যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার নিকট হল নামাজ মান হাফিজা ও হাফিজ আলাইহা ফাফিজদ্দিন যে এই নামাজ কায়ে করলো ঠিক আদা করলো সে দিন করল এবং হেফাজত করলো ওমান আহা আর যে নামাজ নষ্ট করে দিল ফকানা আিয়া যে নমাজ বরবাদ কর বুঝতে হবে বাকিগুলো সব বরবাদ নামাজ না হলে উন্নতি কিছুই কবল হবেনা কারণ যে নামাজ পড়বে না ওমার ফারুক রাজ আনুকে নামাজ আহত করা হলো আব্দুল আব্বাস বলেন আমি এবং কিছু করে তাকে তার হুশ নামাজের সঙ্গে সম্পর্ক একজন মমিনের নামাজ হুশ ফিরে গেল বললেন নাজ মানুষরা নামাজ পড়েছে আদায় করেছে আর তার রক্ত তখন পেট ফেটে ফোটা করে ফেলছিল বল্লম মেরে এরপরে তিনি বললেন ইসলাম লেহাদ ইসলামেলা যার নামাজ যে ত্যাগ করল তার ইসলামে কোনো তার বিন্দু পরিমানে কোনো অংশ নেই এই জন্য একজন কাফের কি মুসলমানের মধ্যে যে অঙ্গীকার পার্থক্য সেটা নামাজ যে নামাজ ত্যাগ করল সে কাপের হইল আহমাদ আবুদা মুসলিম শরীফ আলম বলেন ইন্নার বাইনার রাজুলি সেও কা তারা মতো আমার কাপড় ইচ্ছা করে নামাজ করবে সমস্ত ইমাম সমস্ত একমত যারা নামাজ গা কে স্বীকার করবে इच्छा बेना। इच्छा खोजर समय घूमिए गनिच्छाई मत प्रत्यक्य आ सठीक मत से बेईमान कारण अब्दुल्ला सखीक बनेंबाक राम सबाजी एक मत छुसा नाम अत्य गुरुपूर्ण ज नाम क्यों तैग बेनमी नामा मरे ग्री बेनमजी हल्द তার ছেলে মেয়ে তার ছেলে মেয়েদের সে ওয়ালি হতে পারবে না বাচ্চার বিয়ে নিতে হলে মেয়ের বিয়ে নিতে হলে ওয়ালি লাগবে না বাবা চলবে না বেনামাজি চলবে না সে যদি বেনামাজি অবস্থায় তার বাবা মারা যায় তাহলে তার বাবার সম্পত্তি পাবে না লাইসুল মুসলিম কাুল মুসলিম কাুল মুসলিম কাফের মুসলমানের মিরাজ পাবে না উত্তরাধি পাবে না আর কাফের মুসলমানের পাবে না বেনামাজি হয়েছে আলাদা কথা কিন্তু না স্বামীর বোমাজি স্ত্রী বেনামাজি এমনি বউতালাক হবে বা স্ত্রীর নামাজি স্বামী বেনামাজি এমনি তালাক হয়েছে সে নির পাবে না সে যদি কিছু জবা করে কিন্তু কোন বেনামাজি মহিলাকে নারী কে কোন মেয়ে কে বিয়ে করা যায় হারাম তার জন্য মক্কায় এবং হারাম শরীফের এরিয়াতে ঢুকা হারাম সে যদি মারা যায় তার তারা জানাজ পড়া হারাম তাকে গোসল দেওয়া হারাম তাকে মুসলমানদের কবর স্তরে কবর দেওয়া হারাম তার নামে হজ করবেন উমরা করবেন তার জন্য দোয়া করবেন সেটাও যাইজ নেই অনেকে জিজ্ঞেস করেন যে মৃত্যু ব্যক্তির জন্য উমরা হজ করা যাবে না আমি বলি প্রায় বলি নামাজি যদি হয়ে যাবে বে নামাজি অবস্থায় যদি মারা যায় আর এই জন্যে কেয়ামতের দিন বে নামাজে কি হবে পাশ ফেলে নামাজ দিয়ে সবকিছু এই নামাজের উপরে কাজী নামাজ যদি কেউ ত্যাগ করে দেয় এই দুনিয়ায় তারা এইগুলি মারপিট করবে এবং সে আলো পাবে না নাজাদ পাবে না যার নামে তাকে যেতে হবে কোন নেই বন্ধুগণ এই হলো নামাজ এবার আমরা শেষ পয়েন্ট আলোচনা দিতে চাই সেটা হল এই নামাজের मुसलमान दावी करोहम्मद थामी देश आज मुसूत्र मुसलमान हन मे फायदा मन रखते हम जब नाम दुनिया তার বিচার কঠিন এবং যদি কেউ বেনামাজি নামাজ না পড়ে তাকে তিন দিন জেলখানায় ঢুকে রেখে তবা করার সুযোগ দেওয়া হবে তবা না করলে তার মাথা উড়াই হবে বলতাম এই হল ইসলামের ফয়সলা এটাই হলো সঠিক ফয়সালা কারণ কোনো মাঝাবে আছে যদি কেউ নামাজ না পড়ে ফাসিক। কেউ কেউ বলছে হত্যা করতে হবে আর কেউ বলছে না জেলখানায় রাখতে হবে একটা বেনামাজি নামাজ পড়ে না এই মতটা আমরা মানি যে নামাজ না পড়লে সে ফাঁসে বা কলিম উদ্দিন নামাজ পড়ে না কোর্টে এ ফেসাল আপনি নিতে পারবেন না কোর্টে তাকে কেস করতে হবে কোর্টের কাজী সাহেব তার জিজ্ঞাসাবাদ করবে এরপরে যদি তার কোন ই না থাকে কোন ওজর না থাকে তাকে তিন দিন তোবা করার সুযোগ দেবেন বাংলা ভাইয়ের ফেসালা না সৈয়ত না ইসলাম না যদি এরকম ব্যক্তি হয় যদি কেউ জিজ্ঞেস করে নমাজ তেকরি কাপের কিন্তু কেউ যদি বলে আমি যাই না কোর্টে তোমার ফেসলা করবে তুমি কি না তোমার কোন সমস্যা আছে কিনা ওজোর আছে কি না। जेलखाना तेलखाना रख लो मारधर करते ठीक शिवर नामज पड़े नाई लोकतालसाइन नमज छाड़ेना বরং কি অস্বীকার করতেছে পিটনের পরও নামাজ না পড়লে সে অস্বীকার করতেছে তারপরে কি সে থাকবে তো বলেন যে আপনি যে মাঝাবের কথা বলতেছেন ওই মাঝাবে ইচ্ছা করে অস্বীকার করলে তার কাছে তাহলে আপনি জেলখানায় ঢুকিয়ে দিলেন মাঠেই থাকবেন দশ বছর পনেরো বছর থেকে যাবে নামাজ পড়বে না এরপরও একে বলবেন যে অনিচ্ছা করে নামাজ ছাড়তেছে এটা হবে বাস্তব কথা এটা তাহলে ফতটার মধ্যে মঠটার মধ্যে সমস্যা আছে মাথা দিয়ে বোঝার চেষ্টা করতে হবে শরীয়তকে নিতে হবে ওখানে আদেশ আছেন বুঝার চেষ্টা করবেন না এই জন্য নামাজ সাত বছরে নির্দেশ করো মূল আওলাও বিশ্ব বেসি নিন বয়স হলে বাচ্চাকে নামাজে নির্দেশ করাই হ্যাঁ আপনারাও ব্যসে ছিলেন আর দশ বছর বয়সে বাচ্চা নামাজ না পড়লে পিটন দাও নিঃসন্দেহে যারা যে বাবা মা সন্তানকে চন্দ্র মাসের হিসাব করে আমরা তো হিসাব রাখি কিসে সৌর মাসের না ইসলামের শরীয়তের সবকিছু চন্দ্র মাস হিসাবে হিসাব করে বাচ্চার যেদিন জন্ম সেদিন থেকে যদি সাত বছর পুরে যাবে সেই দিনই ফজরের নামাজ হলে ফজরে জোর আসরে যেতে পারেন তাকে নামাজের নির্দেশ করা হয় সাত থেকে আট নয় দশ তিন বছর কোন সময় মুসলিম কোন বাড়িতে বা মেয়েরা বাড়িতে তিন বছর কোন সময় পড়লো ছাড়লো ভালো করে এইভাবে দশ বছর যদি পিটন শুরু করা হয় যেই বাবা মা হাদিসকে পালন করেছে ওই সন্তান কোনদিনই বেনেমা যেতে না কি বললাম এখন যদি আমরা পরীক্ষা শুরু করি যদি এক হাজার লোক হাজির করে আমরা পরিসংখ্যান নিই হয়তো দুই চারজন পাওয়া যাবে যে এই হাদিসের আমল তার বাবা মা তার করেছিল কি বলেন ঠিক না কাদা যখন পুড়িয়ে হাড়ি বানিয়ে যখন পুড়িয়ে শক্ত হয়ে যায় তখন কিন্তু সেটা আর ভেঙে আর কিছু বানানো যায় না বাচ্চা যখন কাদা আপনার যেদিকে ঘুরাবেন সেই দিকে আপনি যদি তাকে না মানেন বড় হয়ে বলবেন কি করবেন পোলা কথা শুনে না দুনিয়ার সব আর নামাজই শুনল না সবার হাক আদা করলো আল্লাহর হাতেই আদা করল না আপনি ওই বাচ্চাকে জাহান্নামের পদে ঠেলে দিলেন কেমতের মাঠে ওই বাচ্চা বলবে রব্বানা জাহান্না যাবো তার আগে না কু আংসা কুমি নিজেকে নিজের পরিবারের জাহান্ন আগুন থেকে বাঁচাও আপনি সাত বছর আমাদের নির্দেশ করবেন না দশ বছর মারপিট করবেন না পড়ার জন্যে রোজা রাখাতেন আর আমাদের এখন ছোটই আছে এই জন্য এমন গোষ্ঠী আছে মানে চোদ্দ গোষ্ঠীর নামাজ বাবা দাদা বাবা সব বাবা সব করবে কোথা থেকে বন্ধুক এই নামাজের একটা একটা আর্থিক দিক আছে পুজু করে পবিত্র হয়ে মসজিদে এসে কেবলামুখী হয়ে বা মারা বনরা বাড়িতে আপনি আল্লাহর সামনে আল্লাহ আকবর বলবেন এর মানে কি এই দুনিয়ার যত কিছু সব কিছুর বড়কে আল্লাহ সবচেয়ে বড় জিনিস তার সামনে আমি দাঁড়ালাম এবার আপনি সানা পাঠ করবেন আউজ্লাহ বিসমিল্লা পড়ে সুরা পাঠে অন্য সুরা এবার আপনি আল্লাহ করবেন দোয়া পাঠ করবেন আবার উঠবেন এই যে বাজ্যিক উঠা বসা দোয়া এটা হলো বার্যিক নামাজের অবস্থা ঠিক আছে আল্লাহ কেউ নামাজ পড়ে দশ ভাগের এক ভাগ নাম্বার পায়। কেউ নয় ভাগের এক ভাগ কেউ আট ভাগের এক ভাগ কেউ সাত ভাগের এক ভাগ কেউ ছয় ভাগের এক ভাগ কেউ পাঁচ ভাগের এক ভাগ কেউ চার ভাগের এক ভাগ क्यों पाए तीन भागे जघन्य चूरी कर तुम्हारो रुकु नामुपूरण करना चिन्हा करना खाली उठे बस उठे बसे उठे बसे पड़ते কন্টিনি নিয়ে রস্ত কত পড়া যায় বেশি আল্লাহ বেশি করতে পারে নাই আল্লাহ বলছেন আহ আমালা সুন্দর করে কি আমল করতে পারে আর সুন্দর আমল তখন হবে যখন আপনার ইমান ঠিক থাকবে ইমানের মধ্যে কোন সিঁড়ি কুকুর থাকবে না এবং আল্লাহর জন্য হবে এখলাস এবং রসুলের পরিকায় হবে তখন হলো এই আমলটা সুন্দর আল্লাহ নবী আলাইসালাম মসজিদের নামাজ নবমীতে এসে নামাজ পড়ে বসেছিলেন আল্লাহ আল্লাহ কেমন কথা সাহাবি আল্লা নবীকে দেখছেন অবশ্যই সাহাবি নামাজ পড়ে আর সালাম দিলেন উত্তর দিয়ে বললেন যাও নামাজ আদায় করো তুমি নামাজ আদায় করো দ্বিতীয়বার নামাজ আদায় করেছে আবার বললেন যাও নামাজ আদায় করো নামাজ পড়ন যে ফসল রিপাইন কালাম তো চললে যাও সালাদা নামাজ পড়ে আবার আসল কে সালাম দিলেন আবার একই যে ফসল রিপাইন কালাম যাও নামাজ আদায় করো ঠিক মতো নামাজ বলে এর ভালো নামাজ পড়া যায় না হয়ে গেছে। বাকি আছে শুধু নামাজ আর নামাজটাকে কি একেবারে বিনষ্ট করে নামাজ তাও বিনষ্ট করে নামাজের লুকু রাসুল্লামের নামাজ পঞ্চম খালিকে বলা হতো নামাজ রুকু শেষদা উঠা বসা রপলি দেন আগ বাধা করা সবকিছু বাকিতে এখন আমরা কেউ নামাজ শিখি বেসরিজল থেকে কেউ মস্তিজুল মমিন থেকে छोट हजूर कारी साहेबा नाम जल्ला नबीर नाम बखारी मुस्लिम अबूदी আমাদের বাহ্যিক যেটা এ বেলা হানাফি এবে সাফি এবে মালিকি এবে হাম্বালি রাসুলের নামাজ এবার হানফি আর সাফি আর মালিক হাম্বালি হয়ে গেল नामाफी हानाफी अल्लाह नबीर परमज फरज मेहरजे दुनिया फरज है पंच नाम पढ़ाले सकाले से दिन सकाले जिब्रिल के पाठी তার নামাজের পদ্ধতি এবং এর টাইম এর সূচি এর নিয়ম সবকিছু করে দিলেন আল্লাহ রব আল বাকি হজের জাকাতের নামাজের কি বলে রোজার অন্য সব নিয়ম কিন্তু আল্লাহ নবী তিনি আল্লাহর ইলহামের মাধ্যমে বা কোরআন আহিসের মাধ্যমে কিন্তু নামাজ এর পদ্ধতি এর সময় আল্লাহ রব আল জিবিল ফেসের মাধ্যমে জানিয়ে দিলেন আজ আমরা নামাজে কে যে কিভাবে পড়ি এক একজন এক ভাবে কারো সময় কারো মিল নাই হাত উঠায় রফলে দেন বলে হাত উত্তোলন করা কয় এটা পুতুল রাখতো ওই জন্য ছিল কত বড় কথা মিথ্যা কথা তার জিজ্ঞেস করত কয় সুরা ফাতে পড়বা কয় কেবলা আমরা শুনছি বলে মুখে আগুন কয় বেটা যদি কেয়ামতের আগুন দিয়ে যান যেতে পারো তো ভালো আল্লা সুরাফাতে পড়বে না তার নামাজের দিন নামাজে ফেল সব ফেল সুরাফাতে আমরা বসে থাকি ওইটা যে কট্টরের নামাজ পড়ার জন্য চিন্তা করেছেন চেষ্টা করেছেন নসুলের নামাজ কোনটি কোথায় পাওয়া যায় নামাজের বাহ্যিক দিকেই সমস্যা আত্মিক দিক যেটা নামাজের যেটা খসু এবং গেল যারা নামাজে খুশু খুঁজু যারা নামাজ পড়ে খুব ধীর ভাবে যারা নামাজ পড়ে রুকু শেষদা যেভাবে করতেন আল্লাহ নবী আলিসের যতক্ষণ দায়ে থাকতেন ততক্ষণ রুকু ততক্ষণ শেষদা রুকু থেকে আবার উঠে ততক্ষণ দায়ে থাকতেন মনে করেন দাঁড়ানো প্রথম থেকে উঠে আর বসো আল্লাহ নবী আল সালাম সাহাবি পয়লুব্দ হুজুর বলেন যে আল্লাহ নবী রুকু থেকে উঠে শেষ যাওয়া এই জন্য আমাদের চিত্তে আল্লাহর ভয় খুশু হলো অন্তরে ভয় খোঁজ বাহ্যিক কারণ ভিতরে যদি ভয় হয় খসু হলো ভিতরের ভয় আর খসু বলা হয় বাহ্যিক ভয় সৌজন্য প্রত্যঙ্গে এই জন্য আপনাদের কিছু আমি এই যে কিভাবে নামাজ সাহবা করলাম বা আমাদের পুরবর্তীরা পড়তেন এর কিছু দৃষ্টান্ত এর কিছু উদাহরণ আপনাদের কাছে রুহ হলো আত্মা হলো কি খুচু খুচু একাগ্রতা এটা হলো রুহ আর বাজ্যিক উঠা বসে হলো কি শরীরের অঙ্গ যদি একটা শরীরের সব আছে চোখ হাত মুখ পা সব মিয়া মিয়া আর আত্মাটা যদি না থাকে নড়বে চড়বে কথা বলবে কিছু করবে কাজে আছে কেউ কিনে নেবেন তাহলে একটা নামাজ পুরান হাদিস দিয়ে মজাব দিয়ে নাই হুজুরের কথা দিয়ে নাই সেই হাদিসের ভিত্তিতে এমন একটা বই কিনে নামাজটা চেষ্টা করবেন বাকি খসু খয় ভীতি নিয়ে নামাজ করলে ওই নামাজ লাগবে কাজে আর উঠা বসা করলে ওই নামাজ যাই না কেমতের মধ্যে বিনয়ী হয়ে তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও এই জন্য তো দুধ উমার অব্দুল খতাবল্লাহ মেম্বারে উঠে ওয়াজ করতেছেন খোদবা দিচ্ছেন বলতেছেন যে কিছু মানুষ আছে যারা ইসলামের মধ্যে বুড়ো হয়ে যায় কিন্তু কেমন কথা ও ইকবালু আল্লাহ তার ভয় এবং তার ভীতি তার বিনয়ী আমির আব্দুল কাইস তার কাছে নামাজ মানুষ জিজ্ঞেস করলাম উনি যখন নামাজ পড়তেন খালাস দুনিয়ার কিছু মুখ রাখতেন কয় হে আমি রুবনা আব্দুল কাইস আপনি নামাজ পড়েন আপনার নামাজে কোন খেয়াল তেলা আসেনা কয়েক কি তোমাকে নামাজের মধ্যে অন্য কিছু ভাবা এটা কোনোভাবেই হতে পারে না এভাবে আব্দুল্লা মাসুদ রাজিয়া তার আনু যখন নামাজ পড়তেন তখন মনে হতো যে একটা বুঝি কাপড় যে রেখে দিলে একটা কাপড় চড়বে আগে পিছিয়ে যাবে আব্দুল নামাজ একটা খুটি বাস মনে হতো না যে নড়বে চড়বে এভাবে যখন রুকুতে যেতেন উনি রুকুতে গেছেন আবদুল্লাবিনুবাইরকে যখন ট করছে ওই কাপড়ে ক্রেন লাগাই কাপড় ছিঁড়ে গেছে কিন্তু খবরই নেই কি তাকে টানতেছে এইভাবে আমি হাবিব না আমি সেজন একজন মরা মানুষ যেরকম যখন শেষদায় যেতেন তার পিঠের মধ্যে পাখিরা বসে গান গাইত মজার ভাবে তারা নামাজ পড়তেন এইভাবে ইবনু আহাব তিনি বলেন যে আমি সাউরিকে লিখেছি হারাম শরীফের মধ্যে তিনি নামাজ মাকরিবের নামাজ পড়ে নামাজ পড়ে তারপরে নামাজে দাঁড়িয়েছেন এসার আজান হয়ে গেছে এক রাকাত নামাজের মধ্যে তিনি সেজদা বসে আছেন মাগরীবের আজান হয়ে গেছে নামাজ হয়ে গেছে এরপরে তিনি সেজদা হয়ে গেছে এসার আজান হয়ে গেছে খবর এইভাবে ইমাম শাউরি তিনি নামাজ পড়তেন এভাবে আবদুল্লাহ আবদুল্লাহ নবাহি তিনি নামাজ পড়েছিলেন জামাতে এদিকে যুদ্ধের দাঙ্গা বাজছে কাপেরদের সঙ্গে যুদ্ধ পড়তেই আছে নামাজ সালাম ফিরার পরে সবাই বলছে আপনি ঠিক যা নামাজের সময় খবর আসছে তাই নাকি নাহমাত নামাজ পড়তেছেন নামাজ পড়ার পরে বলছেন দেখো তো আমার পিঠে কি জন্য কাটছে মনে হয় এবার তার জামা খুলে দেখা যায় না ভীমরুল দেখে সব ফুলাই কেন কি বলো নামাজ পড়া অবস্থায় আবার এই ভেমরুল কাটছে এটাও জানার কথা এই জন্যে জিজ্ঞেস করা হলো যাচ্ছে না আমাজ পড়ে তো নড়াচড়া তো কিছু করেন না করে মৃত্যু মানুষের মতো মাছি তাছি কাটে মশা টশা নরেন না কি বল যারা যারা এরা চুরি করে করে অন্যায় করে খারাপ কিছু করে এরপরে আল্লাহ দিয়ে তাকে প্রহার করা হয় এরপরে সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে এবং পরে ফখর করে আরে এত পারছে তো আবার কিছু করতে পারে নাই তারা অহংকার করে অন্যায় করে মার আর আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর সঙ্গে মনাজাত করি কারণ হাদিসে আছে যখন নামাজি নামাজ পড়ে তখন আল্লাহর সঙ্গে কথা বলে একজন সারাবরা বলেন তুমি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও ফসল যদি তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে নামাজ দাও আর যদি তোমার সঙ্গে আল্লাহ কথা বলে এরকম চাও ফকরাল কোরআন তুমি যদি চাও যে আল্লাহ তোমার সঙ্গে কথা বলছে তাহলে কোরআন পড়ো ফকরান কারবারি কোন পড়ো যেটা যা পড়তেছো কে কার কথাগুলো এর মানে আল্লাহ তোমাকে বলতেছে আকিমুস সালাতু যাকা ও মুত মুযাকি কিছু পড়তেছো সব আল্লাহ তোমার সাথে ওই কথা বলছে আল্লাহ তোমাকে বলছে আর তুমি শুনছো যদি আল্লাহর ওই কথা বলতে চাও ফা সল্লি ইনাল মুসাল্লিনাযি বিরাব্বি আল্লাহ님이 বলেন নামাজি নামাজে আল্লাহর সাথে কথা বলেন এইজন্য আল্লাহনি বলেন আনতা আবুদ আল ইহসান আন তাবুদ আল্লাহ যার স্ত্রীকে ভালোবাসে স্ত্রী দেখবেন মা ভাই যাকে বুঝে ভালোবাসে যাদের ভালোবাসেন না দেখবেন না চোখ বন্ধ করেন দেখতে না ভালোবাসার ব্যাপার আল্লাহর সঙ্গে যার গভীর ভালোবাসা সে দেখতে পাবে আল্লাহকে আমরা যেমন ভালোবাসি যাকে তাকে যেন দেখতে পাচ্ছি চোখ বন্ধু করলে মনে হচ্ছে আমার মা আমার বোন আমার বাচ্চা বা ঠিক এইভাবে নামাজ যখন নামাজ পড়ে মনে করে যে আল্লাহকে যেন আমি দেখতে পাচ্ছি এমনটা যদি না হয় আবু তাল্লা রাজি আল্লাহ আনো একদিন নামাজ পড়তেছিলেন নামাজ ওই বাগানে একটা পাখি ওই পাখি ডাকে ডাকে তো নামাজের মধ্যে চোখ একটু ওই পাখিটা কোথায় ডাকে चोपर दिखे चले गा तय पापेज दान আজকে না মাঝে দাঁড়িয়ে পুত্রা ঠিক করা আর চুলকানো আর মাথা দেখা আমি অনেক সময় দেখি লাইনের মধ্যে দূরে ইমাম তো এখন আল্লাহ আকবর বলে নাই ইমাম সাহেব রুকুতে গিয়ে আল্লাহ বলবে কি ব্যাপার এর মানে এখান থেকেও দেখতেছে ইমাম এবার রুকুতে যাচ্ছে খেল করছে একজন আমি অনেক সময় ঘটনাটা বলি এসার নামাজে নামাজ কম হয়েছে বেশি নিয়ে মানে মুসাল্লিদের মধ্যে একটু বার্তন দাও ইয়ে হচ্ছে না ঠিক হয়েছে দিনের ব্যবসা বাণিজ্যর হিসাব নিকাশ এসার নামাজ চার বাকাতে প্রতিদিন এই মামের পিছনে কমপ্লিট হয় আজকে কমপ্লিট হয় নাই এর মানে নামাজ কম হয়েছে নামাজ পড়ে চিন্তা করতেছে এটাও একটা গল্প এক গ্রামে নাকি এক লোকের গরু মসজিদে ঢুকে পেশা পায়খানা করছে তো জুমার উদ্দিনে এর বিচার বসে বলে সজিদের পাশে বাঁধছিস না এখন ওই বেচারা হাত জোর হাত করে বলে দশ ও গরু তো ওই জন্যই তো প্রবেশ করছে গরু ওর নাই বিবেক বুদ্ধি নাই ওই তো মসজিদে ঢুকছে আমাকে দেখছেন কদিন মসজিদে আমাকে দেখছেন কদিন মসজিদে আমার বিবেক বুদ্ধি আসতে আমি তো বেনামাজি স্ত্রী বেনেমাজি বাচ্চারা বেনামাজি বিয়ে দেয় মেয়ের ওইখানে বেনামাজি চোদ্দ গোষ্ঠী বেনেমাজি আর আজ নামাজের আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন আমি মনে করি এটুকু সংক্ষিপ্ত যদি বুঝি আমরা नाम गुरुतर तात्पर्य महत्व क्या फिल्म पास करते चान परीक्षा छात्र जाए पास करब ना सबा आशाई पास करबरे फायसलाते गए फेल कर लगभग परीक्षा दुजे विशेषकर महिला अनेक महिला नाम रोजा रखते पटुरा ग्रामगुंजे देखे नामा মহিলাদের মধ্যে বেনামাজি দেখা যায় আরো সমস্যা কি ওদের গণ্ডগোল ওই ছুটিতে আরো একদিন যোগ হয়ে যায় পাঁচ দিনের জায়গায় ছয় দিন হয় সাত দিনের জায়গায় নয় দিন হয়ে যায় আর বুঝেও না মাসলাম জিজ্ঞেসও করে না কারণ যদি একটা মেয়ে মানুষের এক নামাজ পড়ার সময় পাওয়ার পরে তার ছুটি শুরু হয়ে যায় ছুটি শেষ ওই নামাজটা তাকে ফিরিয়ে পড়তে হবে যেমন জহরের নামাজ আদান হয়ে গেল কথার কথা বা সূর্য ঢলে গেছে এক রাকাত নামাজ পড়ার সময় পেয়েছেন পরে তার ছুটি শুরু হয়ে গেল এই জহরের নামাজটা ছুটি শেষে কি করতে হবে তাকে কাজা করতে হবে এর প্রথম থেকে শেষ থেকে হতে পারে মনে করেন নামাজ পড়ে নাই একেবারে আসরের আগে আগে বা মাঘরিবের নামাজ এই অন ভগিনী আছে যারা এই হিসাবটা করে এবং কোনটা যে কখন যে পড়া শুরু করতে হবে আর কখন ছাড়তে হবে এই মার্শাল্লা আমার জানা আমি তাদের মধ্যে দিন থেকে এরপরে জোহরের সময় নামাজ গোসল করে এরপরে জোহর পড়বে কোথায় গেলো তাহলে মাগরীব গেল এসা গেল ফজর গেল জোহর গেল গেল আর গেল বা ফজর গেল তো এই যে হিসাব করে নামাজ এই আল্লাহনে তাইম বলেন করবে সে তো কাফের যে ইচ্ছা করে ত্যাগ করবে সে তো কাফের যে অনিচ্ছা করে ত্যাগ করবে তার ব্যাপারে ওল্লামদের দ্বিমত আছে তবে মনে রাখবেন ইবনে তাইমা রহমতুল্লাহ কথা চমৎকার যেই সমাজে যে মুসলিম দেশে যেই স্থানে মসজিদ আছে মিনারা আছে আজান হয় যেখানে আজান শুনতে পায়। যেখানে থেকে মানুষ নামাজে যাচ্ছে আমি এক রুমে আছি দশ জনের জায়গায় একজন নামাজে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না আদান শুনে যাচ্ছে এরপরে বলবেন যে অনিচ্ছা করে অলসনা করে নমাজ অনিচ্ছাকৃত বলসতা বলে নামাজ ত্যাগ করা ধরা যাবে না সকালবেলা অনেক সময় আমরা রাস্তা করি না সকালে ডিউটি না রাত্রেও খাবেন না অলসতা করে কয় অক্ত পুরা সপ্তাহে নামাজ জুমার শুধু একদিন এক অক্ট নামাজ এটা ইচ্ছাকৃত নামাজ ত্যাগকারীন অর ইচ্ছাকৃত অলসতা করে জেনে বুঝে যেখানে মসজিদ আছে মিনারা আছে আজার হচ্ছে মসজিদ থেকে প্রত্যেকটা মুসিদ থেকে ডাকতেছে আর আপনি বলছেন না সগুল আপনি বলছেন ঘুম আপনি বলছেন পাক আপনি বলছেন চাকরি আপনি বলছেন বাবা আপনি বলছেন বা আপনি বলছেন স্ত্রী লাসাল্লিদ নামাজিদ কি বলে মহাজিন বলতেছে আসর আর আপনি বলছেন ঘুমের চাইতে নামাজ উত্তম নামাজ বা কোনো ক্লাস করতে মাান হয়ে গেছে ক্রাম নিয়ে খেলতেছে গন্ত করতেছে করতেছে নামাজের নামাজের ডিস্টার্ব হচ্ছে ওদের চিল্লাতে তারপর নামাজ আসছে না কি আশ্চর্য নামাজ করতে হবে নিজে নিজের স্ত্রী নিজের বাচ্চা কাচ্চা আপনার অধীনে যারা সবাই মিলে আল্লাহ রবীন্দ্র যার দিয়ে হবে পাঁচ ফের পরকালে পরকালে আমরা আল্লাহ তুমি আমাদেরকে নামাজ ঠিক মতো আদায় করে তোমার আসুলের তরিকায় খসুখজুর সঙ্গে এর আর্থিক এবং এর বাহ্যিক সব ঠিক রেখে আমরা আদা করতে পারি এবং কেমতের মাঠে তোমার সেই ফাইসলার দিনে কঠিন দিনে তোমার বিচারে যেন আমরা পাশ করে আমরা সবাই জানবানি হতে পারি আল্লাহ আমাদের সেই দিন যেন নোর পায় আমরা সেদিন যেন আমরা আমাদের সার্টিফিকেট পাই সেদিন যেন আমরা নাজাত পাই সেই তৌফিক আজ মুসলিম উম্মাকে সবাইকে তুমি দান করো আমিন আকুল আস্তাফুল আল্লি আলকিমাই জি আমার অবস্থায় যদি তার দুনিয়া বা আদিবাদি কথা মনে আছে মনে রাখতে হবে যে আমাদের উৎসে অনেকগুলি জিনিস রয়েছে আমাদের এখানে সেন্টারের ক্যাসেজ আছে আমার অনেক আছে আলোচনা সেটা হল আমার এ বাজার করবে উঠবে না এটা এটা যদি আপনার এখানে অনেকগুলি গাইড দেওয়া আছে তাছাড়া যদি না বাজে আপনার সময় রাখবেন চোখ সে তা পড়তে সে খেয়াল করবেন ইভ কি করতে শোনার চেষ্টা করবেন দোয়াগুলিকে ডিস্টার্ব হয় দোয়াগুলি করে পড়ার চেষ্টা এছাড়া এটা যদি এরপর আসে তাহলে আউাজি एक बार पड़े दान खाते तीन बार सूचुर छिटा दीबा खुदुर चोक से जगह चोर फलम का जो फलन कर आंगुल নামাজ বস্তু করে নামাজ করতে পারবেন আমরা নামাজ পড়বো যখন এর মধ্যে আছে নামাজ একগ্রতা আছে যখন পরেড হচ্ছে এক মাস লোক বলে ইভাবে হয়তো দুই হাজার এই অবস্থায় আমি যেখান থেকে শুরু করলাম ওখান থেকে শুরু না আমার যেখান থেকে শুরু ওখান থেকে আমার প্রথম অর্থাৎ দুই জায়গা যদি হয়ে যায় দুই জায়গা দাবি পাইলাম আমি কি তৃতীয় এবং চতুর্থ পেলাম এইভাবে তো তৃতীয় এবং চতুর্থে দ্বিতীয় আপনি এক এবং দুই পেলেন এরপরে যখন উঠবে তখন আপনার তিন এবং চার তো তিন আর চারে কি স্বামীরা পরি এটাই হল সঠিক মত এই মত যদি না মানি আমরা তাহলে অনেকগুলি সমস্যা আসবে সমস্যা কি আপনি তাক মানা কোনটা হয় কোথাও রাখাবে না লাঠি জীবনে শুরু করে তিতো আপনি সাহ পাঠ করবেন সার বাজার পাঠ করবেন কোথাও রাখেন কোথাও যখন আপনি শুরু করবেন তখন তাদের মধ্যে বারাপাঠ করবেন আপনি এবার আপনি তিতো পরে উঠে তখন সাহ পাঠ করবেন তখন হবে সেই আছে প্রায় ছয় চারটা বন্ধ যাবে আগে থাকে করতে থাকে তারাই না আমাদের সময় নাই সময় প্রত্যেকটা প্রশ্ন জন্য প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দুনিয়া এবং আঘাতের পাঁচ পার্থক্য কি হ্যাঁ বলুন আত্মন দুনিয়া এবং আঘাতের পার্থক্য ইসলামের সাথে আমাদের সকল ঠিক আছে প্রশ্ন নয় দুনিয়া এবং আঘাতের পাশের পার্থক্য কি বলেছি দেবেন না আগে দিলায় সে প্রশ্ন দুনিয়ার যে আ ফলে কি হয় আখান্ত পাশ করে কি হয় পার্থকালের কথায় ফল কাটছি যে পথে দুনিয়ার আপনি মানুষ আপনি বক্তব্য আগ্রহে একবার আস আসা আসুন আসুন আছে পাশের সাবজেক্ট কিছু যে আসুন আপনাকে আমাদের দিনে আল্লাহর সামনে নামাজ করতে পারবে কোন নামাজে আমাদের নামাজ পড়তে আলোচনা করতে পারুন যারা আহ্বান করবেন সে দেখা এখানে সেটা সঠিকভাবে করবেন তাই না আচ্ছা আপনি আপে দেখুন আপনার করতে আচ্ছা প্রশ্ন করোন ঘাটতি হয়ে যায় কম হয়ে যায় আপনার কি টিকা পাওয়া করুন যারা না যারা হচ্ছে তাফেল যারা গ্রেফত আর তরুন যারা নতুন মানুষ কখন ইসলামসি আসেননি নতুন যারা অনুন কখন ইসলামে নকল নামাজ করতে হবে না আমরা লাস্ট প্রশ্ন নামাদের হেফাজত করলে আমাদের দিন কি পাবে নাম সংরক্ষণ হেফাজত করলে কি পুরস্কার বলুন কি পুরস্কার নামাজ সংরক্ষণ করলে কে আমাদের দিন কি পাবেছে সে বল আমি একটা বলি না একটা বলুন আচ্ছা হয়তো আচ্ছা দেখা না আচ্ছা আমার হাত হ্যাঁ আপনি বোর্ড খোল তবে আচ্ছা আলু হোক আপনাদের অন্ধকার খুব ধন্যবাদ জানিস আপনাদের অনেক ধন্যবাদ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আছে এদের পাশে সরকারের যে আগুন ব্যবস্থা এখানে ক্লাস হয় পেট্রোলমের কাছে বড় বিশাল ব্যবস্থা ওখানে বাংলা ভাগ তিনটা ক্লাস চলে ডিপ্লোমা কোর্স আমরা খুলছি যা ভর্তি এখন থেকে ভর্তি দেন ফর্ম ফিল করে ভর্তি হয়ে যাবে আমাদের কিন্তু আব খানের ব্যবস্থা অর্ধেক থাকবেন আর অর্ধেক ওই দিকে বসবেন আপনার আসুন ফর্ম ফোন মার্কেট থেকে নম্বর থাকবে আপনার আসুন কালকে সবাই যানকে আনবেন